বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম নাহ রসুল করিমাবাদ শ্রদ্ধা দর্শক বৃন্দ আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনার পর্বে পদার্পণ করার আগে প্রথমে আল্লাহ রব্বুল আলমিনের সংক্ষিপ্ত স্তুতিবাদ গাহি তার শুকরগুজারি করি আমরা এর মাধ্যমে খাঁটি ইসলামের চিত্রটা জানতে পারছি এত সুন্দর সুযোগ আমাদের হাতে এসেছে তাই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শ্রদ্ধার সাথে ভক্তি ভরে एक बार तर शुक्र गुजारी करी आल्मदुल्लातपर तर प्रेरित रसुल मानवक श्रीमणी रहा आलमीन विप्लबी जननेता जेना मुहम्मद सल्लाह अलह वसल्लम शत सहस्र शांारा वर्षित हौक अल्लाहुम्मा सल्लेह आलहील्ला बारेक आलई मुस्लिम भावृंद आज के এই আলোচনার পর্বে ইসলামে ইবাদাতের গুরুত্ব বিষয়ে আলোকপাত করব এবং এ বিষয় আমরা তথ্যগুলোকে জানব ইবাদাত কাকে বলে কোন জিনিসটার নাম ইবাদাত তাহলে সেদিক দিয়ে দেখতে গেলে আমরা যেমন প্রাণী আর অনেক প্রাণী আছে তো ইবাদতের জন্য শুধু কি আমরাই নিযুক্ত হয়েছি না আর কোনো প্রাণীকে আল্লাহ তালা ইবাদাতের জন্য নিযুক্ত করেছেন এটা একটা জানার বিষয় তাহলে এই কথাটা বিগত দিনে আলোচনা হয়েছে যে জিন এবং ইনসানকে এই কাজের জন্য আল্লাহ তালা তৈরি করেছেন তো যাকে শারিয়াতের ভাষাতে বলা হয় মুকাল্লাফ কৈফত দিতে হবে যাদেরকে তারা কারা এই বাধা করাটা হচ্ছে আল্লাহর ওয়ার্ডার তা যদি না করে তাহলে তাকে কৈফতের জন্য হাজির হতে হবে তাকে জবাবদিহি করতে হবে তাহলে জবাবদিহি করবে কারা আল্লাহর এই দায়িত্বটা কারা কারা কাঁধে নিয়েছে এখানে জানার বিষয় কটা আমি আপনাকে শোনাই যে যারা বিবেকবান প্রাণী সেই বিবেকবান প্রাণীর দিকে তাকাতে গেলে আল্লাহতালা পৃথিবীতে মহান সষ্টা তিনি তারপরে যে তিন প্রাণীকে তৈরি করেছেন সেই তিন প্রাণী হচ্ছে বিবেকবান আর এই তিন প্রাণীকে বাদ দিয়ে যত প্রাণী পৃথিবীতে আছে তাদের কাছে বিবেক নেই মানুষকে আল্লাহ রব্বুল আলমিন এবং জিনকে আল্লাহ রব্বুল আলমিন এবং মালায়কা ফরিস্তাদেরকে এই তিনটি প্রাণীকে তিনি তৈরি করেছেন বিবেকবান এরা হচ্ছে বুদ্ধিবান এদের বুদ্ধি আছে এই তিন জীবের মধ্যে আমার তফাত বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন মালায়কাকে তৈরি করেছেন নূর থেকে নূর যাকে বলা হয় মিষ্টি আলো শীতল আলো ঠান্ডা আলো চাঁদেরও আলো আছে সূর্যেরও আলো আছে একটা মিষ্টি আর একটা কষ্টদায়ক আল্লাহ তৈরি করেছেন তাদেরকে নূর থেকে এক সৃষ্টি দুই নম্বর সৃষ্টি হচ্ছে কি জিন জাতিকে আল্লা রবুল আলমীর সৃষ্টি করেছেন তার সম্বন্ধে সুরা রাহমানে পরিষ্কার করে আল্লা তালা বলছেন ও খালাকালি মার জিম্মিন্নার আমি জিনদেরকে তৈরি করেছি লেলিহান শিখাপূর্ণ অগ্নি থেকে জলন্ত অগ্নিকুণ্ড থেকে তাদেরকে আমি তৈরি করেছি আগুন থেকে তৈরি হচ্ছে জিন এরা বিবেকবান তারপরে আল্লাহ রাবুল আলাম মানব সম্বন্ধে বলতে গিয়ে বলছেন আমি এই মানব জাতিকে সৃষ্টি করেছি এই কাদা পাক এই মাটি থেকে ঠনঠনে মাটি শুকিয়ে যখন ঠনঠনে হয়ে যায়। সেই মাটি থেকে আমি তাদেরকে তৈরি করেছি তালে সৃষ্টিগত ভাবে তফাত দেখলেন তাদেরকে আল্লাহ রবুল আলমিন নূর থেকে আর জিনিস অগ্নি থেকে আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে এই জীব এদের ভেতরে মালা এখাকে আপনি ছেড়ে দেন আল্লাহর ফারিশ তাদেরকে বাদ দিয়ে বাকি দুটো প্রাণী যারা বাঁচলো জিন এবং ইনসান এই দুই প্রাণী হচ্ছে মুকাল্লাফ এদেরকে আল্লাহ রবুল আলমিন শারিয়ত পালনের জন্য দায়িত্ব দিয়েছেন এরা দায়িত্ব প্রাপ্ত এরা দায়িত্বকে এড়াতে গেলে আল্লাহর সামনে জবাবদিহি করার জন্য তাদেরকে দাঁড়াতে হবে এবং আল্লাহর দেয়া দায়িত্বকে যদি পালন করতে পারে তাহলে পুরস্কারের জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে তারা আসবে যে আমাদের প্রাপ্য আমাদের পুরস্কার আমাদের দেওয়া হোক কেন যে আমরা একটা দায়িত্ব বহন করে বেরিয়েছিলাম। তাহলে ইবাদত আমি করব। নওয়াহি নিষেধ থেকে আমি বেঁচে থাকবো আল্লাহ মেনে চলবে যেহেতু আল্লাহ রে বলছেন দিবা রাত্রি আল্লাহ রাবুল আলমিনের নামে তারা তসবিহ বয়ান করতে আছে আল্লাহ যেগুলো তসবিহ তাদেরকে বলতে বলেছেন তাদেরকে শিখিয়ে দিয়েছেন তারা সেই তসবিহ দিবা রাত্রি পড়তে আছে আকবার ইল্লা আল্লাহে যতগুলো তাসবিহ এবং যতগুলো হাম আল্লাহ রাবুল আলমিন তাদেরকে শিখিয়েছেন তারা সেগুলোই বলে যাচ্ছে দিবা রাত্রি যাদেরকে এটা করার জন্য আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন কিন্তু দায়িত্ব বলতে যাকে আমাদের শরীয়তের পরিভাষায় মুাল্লাফ বলা হয় সেই মুকাল্লাফ কষ্টপ্রাপ্ত কৈফিয়তের দেওয়া দায়িত্ব এটা শুধু আমার এবং জিনের গাড়ি আছে তৈমতের দিন আল্লাহ রা বুলালামিন কোনো একটি মালায়কাকে তার কাছে কৈফিয়ত চাইবেন না এবং তার জন্য পরিণাম নেই তার জন্য পুরস্কার নেই আল্লাহ তালা তাকে শরীয়ত দেয়নি এই জন্য তার জন্য সেটা নেই আর আমার জন্য সরিয়ত আছে আমি তার বিধিবিধান মানতে বদ্ধপরিকর এই জন্য আমাকে জবাবদিহি করতে হবে তাহলে এখানে আমরা জেনে নিলাম যে জিন এবং ইনসান এই দুই জীব আল্লাহ রবুল আলমিনের আদেশ বহন করে নিয়ে বেড়াচ্ছে যে আল্লাহর আরাধনায় নিজেদেরকে নিমজ্জিত না রেখে আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের বিরোধিতাই মেতে উঠি তাহলে পরিণামটা সবার জানা আল্লাহ তালা বহু জায়গায় কোরআন মাজিদের ভেতরে বলেছেন উপাসনা করি কিংবা না করি যা মনে জাগে তাই করে যাব আর এই করে করে আমরা চলে যাব তা নয় আল্লাহ তালা বলছেন সাবধান তোমাদেরকে বিলীন করে দিতে আমাকে একটা সেকেন্ড টাইম লাগে না তোমাদেরকে ধুলির সাথ করে দিতে তোমাদেরকে এই ধরা থেকে নিশ্চিন্ন করে দিতে আমাকে বেশি সময় লাগে না আমি ইচ্ছা করতে গেলেই তোমাদেরকে খান থেকে বিলীন করে দিয়ে তোমাদের এই জায়গাতে আর এক নতুন প্রজন্মকে নিয়ে আসবো তারা আমাকে ডাকবে এবং তাদের ডাকে আমি সাড়া দেব তারা আমাকে ভালোবাসবে এবং আমি তাদেরকে ভালোবাসবো এই বলে আল্লাহ রাবুল আলামিন। পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন ইবাদতের অর্থ এই তার দায়িত্ব নিয়েছি তখন আমাকে এবং সব সময় আমাকে আল্লাহ আমাকে আমি যেন আমাকে এই তফিক দেন আল্লাহ আমিন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 महिला और सन्ध्या साढ़े छंगाउदी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 জিন এবং ইনসান যদি আরাধনায় অবাধ্যতা দেখায় তো তার জন্য আজাব বলা হলো এরা যদি আবার আল্লা রব্বুল আলামিনের সামনে তারা নত নতশিরে একজন বাধ্য বান্দার মতো হয়ে একজন ভক্ত বান্দার মতো হয়। নিজের জীবনটাকে কাটাতে পারে গোলামির জিন্দগি আল্লাহ রব্বুল আলমিনের নামে যদি ব্যয় করে দিয়ে হাজির হয় তাহলে তখন যদি তিরস্কার হয় তাহলে এখন আমার জন্য কি পুরস্কার আছে খুবই সত্য কথা যদি কোন কর্মের দোষে আমি তিরস্কৃত হই তাহলে আবার এমন কর্ম আমি করেছি যে সেই কর্মের জন্য আমি পুরস্কৃত হব যদি আমি অবাধ্যতার জন্য জাহান্নামি তো তাহলে আল্লাহর আরাধনা করে জান্নাতের অধিকারী কেন হবে না আল্লাহর আরাধনায় আছে আল্লাহর রিজামান্দি তার পরিণাম হচ্ছে জান্নাত এবং আল্লাহর অবাধ্যতাই হচ্ছে আল্লাহর নারাজগি আল্লাহ অসন্তুষ্ট হবেন এর পরিণাম হচ্ছে নরক তাহলে এ দুটোর ভাগ কেকে নেবে পরিষ্কার কথা শারিয়াতের দায় দায়িত্ব যখন কাঁধে নিয়েছে জিন এবং ইনসান তখন এরও দায় দায়িত্ব এই দুজনকেই বহন করতে হবে এক কথাই পরিষ্কার তর্জমা হলো এই যদি জান্নাতে যাই তো জিন এবং ইনসান যাবে যদি জাহান নামে যায় তাহলে জিন এবং ইনসান যাবে জিন আর ইনসান ছাড়া অন্য কাউরি জন্য আল্লাহ তালা এই দুটো বিধানকে তৈরি করেন নাই আল্লাহ রবুল আলমিন বলছেন যে জান্নাতের ভেতরে সুন্দরী সুন্দরী রমণী তোমাদের জন্য প্রস্তুত করা আছে নয়ন নিচু করে বসে থাকা এমন এমন সুন্দরী সুন্দরী কালো চক্ষুওয়ালি তোমাদের জন্য অপেক্ষায় থাকবে যাদেরকে বলা হয়েছে হুরা ইনসোহনা ছুঁয়ে দেখেনি কেউ ছুঁয়ে দেখেনি তার অর্থটা কি দাঁড়াই ছুঁয়ে যদি দেখে তাহলে কে যা দেখবে এই জিন এবং ইনসান ছুঁয়ে দেখবে অর্থাৎ তাদের মালিকানা যদি পাই তাহলে এই জিন এবং ইনসান পাবে তাহলে জান্নাতের অধিকারী হতে পারে এরাই দুই মখলুক হবে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সুর আর জিনে ওয়াল ইনসে আমি অনেক অনেক জিনকে দিয়ে এবং আমি অনেক অনেক ইনসানকে দিয়ে আমার সেই নরককে আমি ভরে দেব তাহলে জাহান্নামের ভাগিদার কে হবে যারা শারিয়াতের মুকাল্লাফ তারাই হবে অন্য কেউ হবে না আল্লাহ রবুল আলমিন বলছেন জাহান্ন আজমাইন আমি অবশ্যই অবশ্যই আমার পেট জাহান্ন দেব জিন এবং ইনসানকে দিয়ে এটি কি গায়ের জুড়ে আল্লাহ রবুল আলমিন এটা করবেন বলে আজুবিল্লা আল্লাহ রবুল আলমিন পরিষ্কার বলছেন আবিদ আমি কোনো বান্দার উপরে একটা রতি পরিমাণে জুলুম করি না তার কৃতকর্মের ফল হিসাবে নিক্ষেপ করা হবে সেই কথা যাচ্ছে তো কারা যাচ্ছে জিন এবং ইনসান যাচ্ছে অন্য জায়গায় আল্লাহ বলছেন জাহান্ন এখানে আল্লাহ রব্বুল আলমিন ইস্পষ্ট করে দিচ্ছেন না যে কে কে শুধু বলছেন যারা যারা তাহলে যারা যারা কারা যারা আল্লাহর আদেশ প্রাপ্ত জাল্লা যারা যারা আল্লাহর দায় কাঁধে নিয়েছে তারাই যদি আল্লাহর ইবাদত থেকে মুখ লুকিয়ে নাই, যারা যদি সরে যায় তারা যদি পাশ কাটিয়ে যায় তাহলে এই সমস্ত লোকেদের কথা বলছেন তারা জাহান নামে যাবে সুতরাং এই আয়াতগুলো থেকে এটা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে জান্নাত এবং জাহান্নাম একটা হচ্ছে পুরস্কার একটা হচ্ছে তিরস্কার পুরস্কারের ভাগিদার হবে জিন এবং ইনসান এবং তিরস্কারের ভাগিদার হবে জিন এবং ইনসান যেহেতু এদের দুটোর উপরেই আল্লাহ রবুল আলমিন ইবাদাত্তের দায়িত্ব দিয়েছেন এরা দুই প্রাণী হচ্ছে মুকাল্লাফ এবার একটা হাদিস বলি আপনাকে এই মর্মে আল্লাহর হক আমাদের উপরে কি আছে আর আমাদের হক আল্লাহর উপরে কি আছে এটা তো আমাদের জানা নাই আল্লাহর নবী জনাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম বলছেন যে আল্লাহ রব্বুল আলমিনের হক হলো এই যে বান্দা তুমি কোনো দিন আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কাউকে সিরেক করবে না এবং আল্লাহর একমাত্র উপাসনা করবে আল্লাহর একমাত্র ইবাদত করবে এবাদতের ভেতরে কোনো রকমের শরিকানা রাখা চলবে না কোনো রকমের একটুখানি কাউকে অংশ দেয়া চলবে না এবং এখলাসের সাথে একেবারে খালেস অন্তর দিয়ে শততার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলমিনের জন্য ইবাদত করতে হবে এটা হচ্ছে আল্লাহর হক বান্দার উপরে তাহলে বান্দার হক আল্লাহর কাছে আল্লাহর হক বান্দার কাছে তিনি বলে দিলেন যে এবাদতের মধ্য দিয়ে আল্লাহর হক নিহিত রয়েছে অন্য আর কোনো কথা আমার নাবি প্রিয় নাবি সেখানে উল্লেখ করলেন না বন্ধুরা আমার এখলাসের শর্ত দেওয়া হয়েছে কি যে একমাত্র আল্লাহর জন্য হতে হবে কিঞ্চিত পরিমাণে শরীকানাকে বরদাস্ত করা হবে না আর এই কথাটা জানবেন যে আল্লাহ রব্বুল আলমিন বান্দার কাছ থেকে ইবাদাতকে পাওয়ার উদ্দেশ্যে তাকে সব রকম করে সাজিয়ে দিয়েছেন তাকে সর্বাঙ্গীনভাবে যত রকমের নিয়ামত তাকে লাগে সব কিছু নিয়ামত দিয়ে তাকে সমৃদ্ধ করেছেন যাতে করে তার দ্বারাই আল্লাহর অধিকার এবং আল্লাহর হক আদায় করে দিতে গিয়ে কোনো রকমের খামতি দেখা না যায় এই জন্য বান্দা যেন আল্লাহ রবুল আলমিনের কাছে কোনো রকমের ছল চতুরী কোনো রকমের অজুহাত না দেখাতে যায়। এবং তার প্রাপ্যটাকে সঠিকভাবে আদায় করে দেয় তাই আল্লাহ রব্বুল আলামিন তাকে যাবতীয় রকমের নিয়ামত তার সমস্ত রকমের অবদান দিয়ে সজ্জিত করে দিয়েছেন যাতে তোমার কোন রকমের অজুহাতে না চলে তুমি আমাকে এই দাউনি বলে আমি তোমার করতে দাওনি কি কি আল্লাহ রয়েছেন আমাকে এ প্রসঙ্গ যদি আলোচনা করা যায় তাহলে একটা একটা করে বলতে গেলে অনেক সময়ের দরকার শুধু একটা শব্দে বলি কথাটাকে বুঝে নেবেন আল্লাহ রাবুল আলমিন সুরা লোকমানে বলছেন আলম তারা তোমাদের কি দুটি নয়ন নেই তোমরা কি দু চোখ দিয়ে দেখতে পাচ্ছ না সারা জামিনে কেমন করে বিক্ষিপ্ত অবস্থায় তোমাদের জন্য ফেলে রেখেছেন যখন যেটার দরকার লাগে তখন সেটাই তুমি উঠাও এবং তুমি তাকে ভোগ করো ছিটিয়ে রেখেছেন ছড়িয়ে রেখেছেন যেখানে জেটার প্রয়োজন লাগে সেটাই আমি তখন ব্যবহার করি তাহলে মাঠের প্রয়োজন মাঠে মিটে যায়, ঘাটের প্রয়োজন ঘাটে মিটে যায়, রাতের প্রয়োজন রাতে মিটে যায়, দিনের প্রয়োজন দিনে মিটে যায়, বর্ষার প্রয়োজন বর্ষায় মিটিয়ে নিই রৌদ্রের প্রয়োজন রৌদ্রে মিটিয়ে নিই আগুনের প্রয়োজন আগুনের দ্বারা মিটাই হাওয়ার প্রয়োজন হাওয়ার দ্বারাই মিটায় তাহলে পারে এগুলো সমস্ত আল্লাহ রব্বুল আলমিন আমার প্রয়োজনের জন্য আমাকে দিয়ে রেখেছেন এবং তিনি বলছেন তোমাকে শুধু শুধু আমি এই বাহির দৃশ্য দেখতে পাবে এই নিয়ম দিয়ে আমি তোমাকে সমৃদ্ধ করিনি তোমাকে আমি আভ্যন্তরীণ নিয়ামত দিয়েও সমৃদ্ধ করেছি তোমার আভ্যন্তরীণ নিয়ামতের দিকে তুমি তাকাও তোমাকে সৎ চরিত্রবান করেছি তোমার ভেতরে বিবেকের উদ্রেক হয় শুভবুদ্ধির উদ্রেক হয় সে বুদ্ধি আমি তোমাকে দিয়েছি তুমি আমাকে চিনবে মা রেফাতে ইলাহি আল্লাহ কি জিনিস সে চেনার মতো শক্তি আমি তোমাকে দিয়েছি তোমাকে দুই নয়ন দিয়েছি যার দ্বারাই তুমি ভালো এবং মন্দকে বিচার করে নিতে পারবে সেই ক্ষমতা তোমাকে আমি দান করেছি তোমাকে জীব দিয়েছি, তোমাকে মতো জঙ্গলে বসবাস করাই না, তোমাকে মানুষের মতো মানুষ করে করে করে। উত্তম তৈরি আমি বাহ্যিক নিয়ামত দিয়েছি তোমাকে ধন তোমাকে দৌলত তোমাকে মা তোমাকে বাবা তোমাকে আওলাদ তোমাকে টাকা তোমাকে পয়সা তোমাকে গাড়ি তোমাকে বাড়ি সব কিছু দিয়ে আমি তোমাকে সমৃদ্ধ করেছি তোমার চোখ নেই এগুলো দেখে তুমি শিখতে পারো না এক জায়গাতে একটা মানুষকে রাখুন আর এক জায়গাতে একটা একটা একটা করে আল্লাহর নিয়ামতকে হাতে তুলুন আর বলুন আমি বলছি আপনি করে দেখবেন কালকে সকাল বেলায় এক একদিকে একটা মানুষকে খাড়ো করেছি আর একদিকে আমি শুধু একটা করে জিনিসকে বস্তুকে হাতে করি আর বলি হ্যাঁ বস্তু তোমাকে কি এই মানুষের জন্য তৈরি করা হয়েছে জবাব আসবে হ্যাঁ আমি যদি বলি এই ঘোড়া এই গাড়ি এ বাড়ি এই ট্রাক তোমাকে কার জন্য তৈরি করা হয়েছে মানুষের জন্য তৈরি করা হয়েছে সব ক্ষেত্রে উত্তর আসবে এটা মানুষের জন্য এটা মানুষের জন্য এটা মানুষের জন্য এটা মানুষের জন্য সব কিছু দেখতে পাবেন সব মানুষের জন্য আল্লাহ রবুল আলমিন তৈরি করে রেখেছেন লাকুম তোমাদের জন্য আমি তাকে তাবেদার বানিয়ে দিয়েছি তোমাদের তাবে দাঁড় হয়ে এরা চলছে অর্থাৎ তোমরা এদেরকে ইচ্ছা মতো ভোগ করছো কেন দিয়েছি এতগুলো নিয়ে এই জন্য নিয়ামত দিয়ে তোমাকে আমি সমৃদ্ধ করেছি যে তোমার এই কাজটা যে আমি নেব এটাও গুরুত্বপূর্ণ কাজ এটাও বিশাল কাজ এটা চারটি খানিক কথা নয় যে কাউরই সামনে মাথাকে ঝুঁকিয়ে দেবে এবং ইবাদতের অর্থে কাউকে মহান বলে দিয়ে সে নিজেকে ছোট করে তুলবে কে আবেদ বেশি বড় কি করলে বেশি বড় আবেদ হওয়া যায় কি করতে গেলে আবেদ ছোট হয়ে যায় কী করতে গেলে তার ইবাদত আল্লার কাছে কবুল হয় না তাহলে এ প্রসঙ্গে যদি নেমে আসি তাহলে খাঁটি আবেদ কে এবং কে খাঁটি নয় এই ভেদাভেদটা আমরা এখন আলোচনায় নামব এক সপ্তাহের শেষে শুক্রবারের দিন জুমার দিন গায়ে পারফিউম লাগিয়ে দাড়িকে চেঁচে মসজিদে হাজির হয়েছি টুপি লাগিয়ে সারা সপ্তাহের বাকি নামাজগুলোর কিন্তু আমার কোনো হিসাব নেই তাহলে জুমার দিন রাইট টাইম এসেছি এত রকমের সাজসজ্জা করে তাহলে আমি বেশি বড় আবেদ এই লোকটাই বেশি খাঁটি ইবাদতারী কিন্তু এই লোকটাকে খাঁটি আবেদ বলা যাবে না শুধু জুমাটাই আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেন নাই সপ্তাহের কথা না বলে যদি দিন আর রাত্রের কথা বলি তাহলে পাঞ্জে গানা নামাজ আপনার উপরে ফরজ আছে সেগুলোকে তরক করে দিয়ে শুধু জুমার দিনে এতটাই গুরুত্ব দেখাতে বসেছেন যে পারফিউম লাগিয়ে আতর লাগিয়ে আর আয়রন করা পাঞ্জাবি পায়জামা গাই দিয়ে লাইনে দাঁড়াচ্ছেন অথচ গোড়ালির নিচে পর্যন্ত আপনার পায়জামা ঝুলছে এই দিয়ে খাঁটি পরিচয় হবে না যে আল্লাহ রব্বুল আলমিনের নাবি বলেছেন আকিকা সম্বন্ধে যে তোমার বাচ্চার তুমি আকিকা দাও আল গোলাম মুর তাহানুন বে আকিকা তেহি আকিকা আদায় করো আঁকিকা না দিতে গেলে তোমার বাচ্চা অন্যর কাছে বন্দুক থেকে যাবে তখন আমি নীরব আকিকার বেলায় আমি তখন অতটা আগ্রহ দেখাইনি। নি পকেটে টাকা নেই বেটা জন্মেছে দুটো খাসি কিনে যদি আকিকা দেওয়া যায় তাহলে হাজার পাঁচেক টাকা এখন ধসে যাবে তখন আমি আগ্রহ দেখাতে যাইনি আর সেই লোক আমি ব্যাটাটা যেদিন আমার চার বছর বয়সে রয়েছে সেদিন তাকে সজ্জিত করে গলি ভর্তি চেয়ার লাগিয়ে ডেকোরেশন করে কার্ড ছাপিয়ে এবং ভিডিও চালিয়ে বাজিয়ে আমি কি আদায় করতে বসেছি শুভ সুননাথ আদায় করতে বসেছি লোকেরা জানছে কিসের দাওয়াত এটা আকিকার দাওয়াত নয় এটা সুন্নাতের দাওয়াত কিসের সুননাথ এই ছেলেটার খাতনা আদা হবে খাতনার সুন্নাতের এটা দাওয়াত তাহলে আপনি বড় আবেদ যে দাওয়াতের কথা আলোচনা নেই হাদিসের ভেতরে কোরআনের ভেতরে তার বেলা আপনি মারামারি করছেন তার বেলা যত্নবান আর যে কথাটা আল্লাহর নাবী মুখে উচ্চারণ করে দিচ্ছেন আপনাকে তার বেলা আপনি উদাসীন আর আপনি বলছেন আমি তাহলে সব বেশি বড় আবেদ এটাই আবেদ হাতে তসবি জপছেন সুভান আল্লাহ সুভান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ বাজারেও তসবি হাটেও তসবি ঘাটেও তসবি মাঠেও তসবি অথচ যে হাতখানা দিয়ে তুষবির দানাগুলোকে গুনছেন সেই হাতের আঙুলে যদি দেখতে পাওয়া যায় দুটা তিনটা চারটা করে রাশি আংটি পড়ে আছেন তাহলে আপনি বড় আবেদ বাজারে পড়েন হাটেও যদি তসবি ঘাটেও যদি আপনার তার বড় আবেদকে আমাকে তো ভ্রম হতেই পারে যে এই লোকটা ইবেশি নেকর এই লোকটা বড় দিনদার এই লোকটা বড় আল্লাহওয়ালা কিন্তু এটা কি জেনেছেন যে ব্যক্তি রাশি আংটি পরে অর্থাৎ যে ব্যক্তি নিজের গ্রহকে পরীক্ষা করিয়ে নিয়েছে কোন একজন ঠাকুরের কাছ থেকে আর দিয়ে সে অনুযায়ী সে নিজের রাশিকে ধারণ করেছে যে আমার ক্যাকড়া রাশি খারাপ যাচ্ছে আমার বৃশ্চিক রাশি খারাপ যাচ্ছে আমার শনি রাশি খারাপ যাচ্ছে এই আংটি আমাকে নিয়ন্ত্রণ করবে বলেছে যদি পরে তাহলে আল্লাহ নবী জানাবেহ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি ভাগ্যকে পড়ে দিতে পারে কোনো গণকদারের কাছে যাই তাহলে সে ব্যক্তিকে আল্লাহ রসুল বলছেন এই লুপ্ট কাফিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন Oh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 जकत दान अर्थ पल रायन बैंक छाचल्लिस क्या नम्बर शून्य জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন টাকা আমাদের ইমেল করুন मानवता के रक्षा करा जाभ्रांत जी के सठीक पथे दिशा दिए मत री जाना देख लोकर जीवन दृष्टि परिवर्तन कर दिल देख कुरान आलोति शुक्रवार मंगलवार रत साढ़े आठटाय बांगलेश रत आठटाय भारत पीस टी बांगलाय